শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে পিএস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মুবারক বন্ধুগণ আমরা ধারাবাহিকভাবে নিজের আলোচনা করছিলাম কবিরা গুণা নিয়ে কারণ কবিরা গুণা থেকে আমাদের বেঁচে থাকা উচিত জেনে অথবা না জেনে বুঝে অথবা না বুঝে কোনোভাবে প্ররোচিত হয়েও যদি কবিরাগুনায় লিপ্ত হয়ে থাকি তো বা করতে আর না করলে এই অপরাধ ক্ষমা হয় না রব্বুল আলমিনে বলেছেন রব্বুল আলমিন বলেছেন তোমরা যারা ইমান এনেছো তুবু তৌবা তেন সবাই মিলে রব্বুল আলমিনের কাছে প্রবেশ করাবেন তোমাদেরকে এমন জান্নাতি যার তলদেশ দিয়ে শ্রুতিল্লাহ মা যেদিন নবী এবং তার সঙ্গী সাথী কাউকে অপদস্থ করবেন না আমাদের জন্য আমাদের লাইট কে নূরকে পূর্ণ করে দাও ফিরা আর আমাদের ক্ষমা করে দাও সেই তুমি সব বিষয়ে ক্ষমতা ভান বন্ধুগণ রব্বুল যে যেহেতু আপন করে দেখে জান্নাতের ধন্য হতে। চিরতের দিনের বিপদ থেকে উদ্ধার পেয়ে অন্ধকার দেখিয়েছেন আমাদের কি উচিত নয় তৌবা করা আমাদেরই উদ্যোগ বন্ধুগণ পরস্পর পরস্পরকে তৌবায় উদ্ভুদ্ধ করতে অপরাধ থেকে বেঁচে থাকতে জান্নাত আমাদের স্থায়ী ঠিকানায় লাভ করার সৌভাগ্য অর্জনে আল্লাহ সকলকে তোফিক দিন আমিন বন্ধুগণ আজকে আমরা একটি কবি গুনা নিয়ে আলোচনা করব আর তা হলো অব্লা সাহা হুয়া তো আল্লাহ শাস্তি থেকে নিজেকে নিরাপদ মনে করা অথবা আদলাসভা না হুয়া তা আল্লাহ শাস্তি থেকে নিজেকে অবকাশ প্রাপ্ত বলে মনে করা রব বলে আলমিন শাস্তি দিচ্ছেন না তাই নিজে যা ইচ্ছা তাই করলাম এমনটা মনে করা কবিরা গুণা কারণ আল্লাহ যে কোনো সময় আজাব দিয়ে পাকরাও করতে পারে ব্যক্তি যখন রব্বুল আলমিনের আজাব যে কোনো মুহুর্তে আসতে পারে বলে সতর্ক থাকে এটা তার জন্য ন্যাচারাল অপরাধ মুক্ত থাকার এক বাস্তবতা এটা যার মধ্যে রয়েছে সে অপরাধ করতে পারে না আর এটা যার মধ্যে নাই সে সকল অপরাধে লিপ্ত হয় আর সকল অপরাধে লিপ্ত হওয়ার চেতনাটাই কবিরাগুনা আমাদের একটি দোয়া শিক্ষা দিয়ে বলেছেন বারবার তার কাছে বলেছেন রব্বানা নিজে বলেছেন দোয়া করো ও বান্দারা ও আমার গুলামেরা ও আদমের সন্তানেরা মানব আর দানবেরা দোয়া করো রব্বানা লুজিগুলু বানা কঠিন করে দিও না আমাদের হৃদয়কে পাল্টে দিও না আমাদের হৃদয়কে ইমান যেহেতু দিয়েছো। তাই বাদ ইদ হাদা যেহেতু হেদায়ত দিয়ে ধন্য করেছ হেদায়ত দেওয়ার পরে আমাদের হৃদয়টাকে হেদায়ত থেকে ঘুরিয়ে দিও না কল্যাণ বাদ দিয়ে অকল্যাণের দিকে ঝুঁকাইয়ে দিও না সত্য বাদ দিয়ে মিথ্যার দিকে ঝুকাইয়ে দিও না হে আল্লাহ আমাদের হৃদয়টাকে আল্লাহ নিজেই দু শিক্ষা দিয়েছেন রব্বা তু আমাদের দিয়েছ তার মানে সত্য জানার পরে আবার অপরাদের দিকে ধাবিত হওয়া এ থেকে রব্বুল আলমীর নিজে পানা চাইতে বলেছেন আর এটা কেন হয় যখন ব্যক্তি অনুভব করে না আল্লাহর শাস্তি আসবে না না আল্লাহর শাস্তি নাই অনেক দূরে বলেছে অতীতের অনেক ইতিহাস করে নী কেরেমা তুলিয়ে ধরেছেন করে নী কেলেমের তুলে ধরেছেন অতীতের অনেক জাতি এমটি বলেছে কখন আসবে কখন গজব আসবে আরে আসুক ঠিক এমনি ভাবে নিজেদের নিরাপদ বনে করা গজব থেকে এটা কবি রাগুনা আর এই চেতনার কারণে ব্যক্তি অপরাধী নিমোচিত হয় তাই বারবার দোয়া করতে হয় যেহেতু অসত্য সভ্যতাহীনতার দিকে আর তুমি তোমার নিজের পক্ষ থেকে আমাদেরকে মুফতো দাও রহমত মুফত রহমত দাও আমাদেরকে রহমত মানে কি রহমত আর বিভাষার শব্দ যার সরল বাংলা অনুবাদ করলে বলতে হয় রহমত মানে অপরাধের বিপরীতে শাস্তি না দিয়ে পুরস্কার দেয়া এর নাম রহমত এবং রব্বুল আলমিন এই শব্দটির সংজ্ঞা এইভাবেই দিয়েছেন সুরেবানি ইসরা রব্বুল আলমিন মা বাবার জন্যে দোয়া শিখিয়ে দিয়ে বলেছেন দোয়া করো সন্তান তোমার মা বাবার জন্য বাচ্চাকালে আমাকে লালন পালনের সময় রহমত মানে কি বাচ্চা পেশাব করেছে পায়খানা করেছে ফেলে দেয়নি বাচ্চাকে রাগ করেনি বাচ্চা দুষ্টামি করেছে শাস্তি দেয়নি বরং বাচ্চা তো দুষ্টামি করেছে যত ইসরে পাকা কথা বলেছে মা বাবা তত জড়ায় চুমু খেয়েছে আদর করেছে প্রচার করেছে আদর করেছে দুয়া দিয়েছে প্রচার করেছে বাচ্চা ভালো হবে প্রশংসা করেছে এর নাম হলো রাহনা বলেছেন দোয়া করো সন্তানেরা তোমার মা বাবা যেমন তোমার বাচ্চাকালে তোমাকে কষ্ট না দিয়ে অপরাধের বিপরীতে শাস্তি না দিয়ে ভালোবাসার স্নেহ মমতা আদর দিয়েছে হ্যাঁ আমার রব তুমিও আমার মা বাবার প্রতিটিকেহম করো ওরা হয়তো অপরাধ করেছে শাস্তি না দিয়ে দয়া করো পুরস্কার দাও তো আমরা আমাদের নিজেদের জীবনে যত অপরাধ তার বিপরীতে শাস্তি কামনা না করে চাইবো আল্লাহ দেও আমাদের রহমত পুরস্কার দাও আর আল্লাহ নিজেও আদা করেছেন কৃত অপরাধ পাল্টে দেন তিনি তৌবার কারণে কৃত অপরাধটা নেই করেছে অপরাধ যদি সে বা করে বিপরীতে সত্যের উপর অটলতা কামনা করতে হবে আর তার রহমত চাইতে হবে কারণ ওয়াহাব একমাত্র ওয়াহাব হলেন আল্লাহ বন্ধুগণ আমরা আমাদের নিজেদের জীবনে কি আজ চেতনা রয়েছে কেন কোনো না কোনোভাবে মন দিয়ে অন্যায় অনাচারের দুষ্টামির চিন্তা আসে কোনোভাবে যাতে দুষ্টামির চিন্তায় নিজে নিমজ্জিত না হয়ে যাই। আর এটা তখনই আসবে যখন ব্যক্তি মনে করবে সে নিরাপদ শাস্তি থেকে নিরাপদ আজাব থেকে নিরাপদ গজব থেকে নিরাপদ অথচ জেনে রাখা উচিত পরীক্ষা আল্লাহ করতে পারেন কিন্তু তাই বলে নিজে নিশ্চিত হওয়া যাবে না যে শাস্তি আসবে না বুখারির বর্ণনা রয়েছে করেছেন কোন এক ব্যক্তি জান্নাতের জন্য আমল করে ভালো কাজ করে ঠিক এতটা যে জান্নাত এবং তার মধ্যে কেবল এক হাত দূরত্ব কিন্তু মৃত্যুর আগে ওই এক হাত দূরত্ব ক্রস করার আগে এমন একটা কাজ করে ফেলে যে টোটাল ভালো কাজ ধ্বংস হয়ে জান্নাত আর তার অধিকার থাকে না জাহান নামে যেতে হয় না করে মন্দ করে করে জাহান নামের একান্ত উপযুক্ত হয়ে গিয়েছে মাত্র এক হাত বাকি এক হাত দূরত্ব সে এবং জান্নাতের মধ্যে অবস্থায় মৃত্যুর আগে হয়তো একটি ভালো কাজ করে ফেলে এমন ভালো কাজ যে জান্নাত তার জন্য হয়ে যায় এটা রব্বুল আলমীর অনুগ্রহ আর বিশেষত রব্বুল আলমিনের শাস্তি থেকে নিরাপদ মনে না করার বাস্তবতা নিজে বারবার দোয়া করতেন হে দিল কে কালকে পাল্টানে আমার কালকে মিথ্যার দিকে ঘুরাইয়া দিও না অকল্লানের দিকে ঘুরাইয়ে দিও না তোমার দিন তোমার আনুগত্যের উপরে আমার কে অটল রাখো আর এটি ভয় থেকে যে কখন গজবাস একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন अबू हुरू आन वर्णित रसुल करें बर लक्ष्य करें सही मुस्लिम चतुर्थ खंड सत्क्यवहार और शिष्टाचार अध्याय अनुच्छेद एक हजार षाट हादिस नम्बर छहजार दुश एक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 থেকে মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা আসসালাম যে জন্য ব্যবহার করতে হবে হুসেন রাজাক বিন ইউসুফ ডক্টর আবুয়া জাহাঙ্গীর कैम छदिस एर इतिब क्रम विकाश परवर्ती अनुष्ठान पिस নিজে বলতেন হেরব তুমি কালকে পরিবর্তন পরিবর্তন করতে পারো আর কাল্বকে কালভ এই জন্যই বলা হয় যে এটা বারবার পরিবর্তন হয়ে যায় উলট পালট হয়ে যায় চেঞ্জ হয়ে যায় তো মনটাকে চেঞ্জ হতে গিয়ে অন্যায়ের দিকে যাতে পরিবর্তন না হয় অসত্যের দিকে যাতে পরিবর্তন না হয় বরং রবের আনুগত্য রসুল সাল্লাহ কেও বলেছে কে আমাদের কথা তো অনেক বলেন কখন আসবে কখন আসবে গজব রবাহী বলেছেন অতীত নবীগণ আলী হিমুসালামের সাথে তার সম্প্রদায়রা দুষ্টামি করেছে শাস্তি দেবেন বলে তারা সতর্ক করেছেন ভয় প্রদর্শন করেছেন কিন্তু তারা ভয়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে হাবিবাহ সাল আলী দুরাচারিত করেছে অনেকে কিন্তু দুষ্টামী দুরাচারিতার বিপরীতে দুষ্টদের উপরে শাস্তির সাথে সাথে নেমে এসেছে কিন্তু রাহমাতুল্লিল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী রব্বুল আলমিনের কাছে এর থেকে পানা আছেছেন। हे आल्ला जेहेतु जगत समय परवर्ती आकाशे गजब ती सहसा दी तुम्हें सिगनल जरा बुजे जापराध करारे सत्य फिर आसतेम बुझे ना तारो ध्वसा सुबह সতর্ক করে দিয়ে বলেছেন আমাদের এই সমাজ সামাজিকতায় দুষ্টামি দুরাচারিতা অন্যায় অপরাধ করছে কিন্তু তার শাস্তি হয়তো এখনি আসছে না এতে আপনি আমি যাতে আল্লাহর গজব আসবে না বলে নিশ্চিত না থাকি বরং আল্লাহ বলছেন তিনি তাদেরকে তাদের অন্যায় আর অপরাধের মধ্যে ছেড়ে দিয়েছেন সুতরাং এরা তাদের অন্যায়ের অপরাধের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে এই বাউন্ডারির ভিতরেই ঘুরে বেড়াচ্ছে এর উদাহরণ হলো ঠিক এই ধরনের যেমন গরু আর ছাগল আমরা মাঠে ময়দানে দিতে গিয়ে একটি রশি বেদেক একটি খুঁটা গেড়ে দেই খুঁটা থেকে রশির দূরত্ব যদুর এর পর্যন্ত ঘুরতে পারে এর বাহিরে আর যেতে পারে না যেমন উদাহরণ ঘুরির মতো ঘুরি আকাশে উড়ে বেড়ায় কিন্তু নাটা যেউরায় তার হাতেই থাকে ঘুড়ি যদি মনে করে আমি স্বাধীন আমি আর ফিরে যাব না মুরে ঘুরি কি বুদ্ধিমানের কাজ করবে নাকি ঘুরি সারা জীবন আকাশেই থাকে সন্ধ্যাবেলায় যখন টান দেয় ঘুরি কি না এসে আর পারে টি কেমনি হুয়া তা আলা হতে পারে ঘুরির মালিক সন্ধ্যায় টানে অথবা যে কোনো মুহুর্তে টান দেয় রব্বুল্লা আলমিন যখন ইচ্ছা যাকে ঠিক এমনি গজব দেবেন দিতে পারেন কিন্তু কিছু কিছু অবকাশ দেন যাতে করে সংশোধিত কাজে লাগায় কিন্তু দুর্ভাগ্য যখন নিজের কৃত অপরাধের বিপরীতে রব্বুল আলমিনের শাস্তিকে দেরিতে আসাকে শাস্তি আসবে না বলেই নিশ্চিত তৃপ্তি এবং আনন্দিত হয় তখন রব আলের গজব আসে আর এটা কবিরাগুনা এটা কবিরাগুনাছেনসাময়িক কিছু ঘটনার ইতিহাস যদি দেখি তাহলেই তা স্পষ্ট হয়ে ওঠে অতীতের অনেক ইতিহাস কোরআন এবং শুনার অনেক ইতিহাস আমরা নিজেরাই হয়তো ওয়াজে মাফিরে কথাবার্তায় শুনি কিন্তু বাস্তব কিছু ইতিহাস আমরা দেখতে পাইদ আমাদের কিছু বলি সমুদ্রের সুনামি নামে সারা পৃথিবীতে চিনে কি যে অবস্থা হলো একটু চিন্তা করে দেখা উচিত যে আল্লাহ তাহলে সমুদ্রের গভীর তলদেশ থেকে ভূমিকম্পের সূচনা করিয়ে পানি সব উপরে উঠে বিল্ডিং সব ধ্বংস করে দিয়েছে কেমত হবে ও আখ্রাজাতিলা ও কাল আল ইনসান ও মালা রব আলী বলছেন যখন পৃথিবী ভূমি যখন থাকবে ও আখরা জাতিল আরো পৃথিবীর পেটের ভিতরে লুকিয়ে থাকা সব ভারী জিনিস যখন বের হয়ে যাবে মানুষ বলবে কি হলো পৃথিবীর অকাল আল ইনসানীর কি হলো পৃথিবী তার সকল খবর বলে দেবে কারণ বিহা তার প্রতি প্রত্যাদেশ করেছেন তার রব তো যে রব কে আমাদের এই বিবরণ আমাদের সামনে তুলে ধরেছেন দুষ্ট মানুষের ধ্বংসের ইতিহাস তুলে ধরেছেন অপরাধের পরিণতির বিবরণ তুলে ধরেছেন আমাদের সামনে সতর্ক হওয়ার জন্য আমরা হয়তো বলবো না এখনো তো আসে না কিন্তু সুনামির এই আক্রমণ আমরা কি দেখি না সুনামি কেবল ইন্দোনেশিয়ার ওই জায়গায় হয়েছে আর কোথাও হতে পারে না পৃথিবীর অনেক ভূখণ্ডে গভীর সমুদ্র থেকে মুহূর্তে পানির উত্তাল গ্রাস আসতে পড়ছে জনপদে যে বৃষ্টি আমাদের রব্বুল আলমিনের রাহমত যে বৃষ্টি আমাদের জন্য রব্বুল আলমিনের রাহমত যে বৃষ্টির মাধ্যমে নিরাপদ পানি নিশ্চয়তা আমরা পাই হান্ড্রেড পারসেন্ট দৃষ্টিল বা বিশুদ্ধ পানি পাই পানের জন্যে মাঝে মাঝে ওই বৃষ্টি দিয়ে রব্বুল আলমী জনপদ ড্রুবিয়ে দিচ্ছেন নিদর্শন নয় গজব আসতে পারে বুঝি না কেয়ামত ঘটাবেন কিন্তু কেয়ামত ঘটার আগে মহাধ্বংসের অনেক আমাদের কি সিগনাল দিয়ে দিয়ে দেখাচ্ছেন আল্লাহ ভান আলা সুরাতে বলেছেন পৃথিবীর সব খবর যখন পৃথিবী বলে দেবে সতর্ক করেছে। সাবধান করেছে নিশ্চিন্ত থেকে না বৃষ্টি দিয়ে ডুবায় দেবেন অথবা তুফান তুফান এসে সব ধ্বংস করে দেবে মুহূর্তে কুত্রেকে আসবে কেউ জানে না শুধু তাই না রবীন্দ্রিমে তুলে ধরেছেন আল্লাহর গজব আসতে দেরি লাগে না স্বাভাবিক জিনিস দিয়ে রব আল গজব পাটাতে পারেন যেমন ফেরাউনের বিরুদ্ধে রব্বুল আলমিন পাঁচটি গজব পাঠিয়েছিলেন একসাথে বর্ণনা দিয়েছেন কোরআন আল কেরিমি এক নম্বর রব্বুল আলম বলেছেন তাদের উপর রব্বুল আলমী তুফান পাঠালেন তুফান তুফান আর বিভাষার শব্দ করি প্রচন্ড আলমিনের গজব নয় সাবধান হওয়ার জন্য সিগনাল নয় আপনার উপরে যে আসবে না বুঝলেন কেমন নিরাপদ থাকেন কেমন গজব কোনো মুহূর্তে ধরতে পারে অপরাধের পরিণাম হিসেবে সতর্ক থাকতে হবে তাই নিশ্চিন্ত নয় সাবধান থাকতে হবে পঙ্গপাল পঙ্গপাল পঙ্গপাল দিয়ে শহর বন্দর বন্ধ হয়ে যেতে পারে মুহূর্তে ফসলের ক্ষেত হয়ে যায় পঙ্গপাল রব্বুল আলমিন হিসেবে দিতে কুত্তি আসবে পৃথিবীর অত্যাধুনিক মেশিনারি সব সেখানে বন্ধ শুধু তাই না ইউরোপ জ্ঞান বিজ্ঞানে যারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে তারা বন্ধ হয়ে গেল কারণ তাদের আকাশ বিমান উড়ার্জনের নিরাপদ নয় কারণ আগ্নেয়গির ছাই মেঘের সাথে মিশে একাকার হয়ে গিয়েছে বন্ধ গজব নয় সুতরাং কোন দিক থেকে আল্লাহর গজব থেকে নিরাপদ বন্ধু তাই কোনোভাবে আল্লাহর গজব থেকে নিরাপদ মনে করাটা হলো কুফুরি কবি রাঘুনা এর দ্বারা ব্যক্তি অন্যায় এর দিকে ধাবিত হতে থেকে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে সামনের দিকে আর যে ব্যক্তি প্রতি মুহূর্তে রব্বুল আলমিনের টাকা এর মধ্যে রয়েছে যে কোনো সময় আল্লাহ ধরবেন এই ভয় রাখে ইমান তার পরিপূর্ণ থাকে অপরাধ থেকে সে বেঁচে থাকতে পারে আরেকজনকেও বেঁচে থাকার জন্য বলতে পারে বন্ধুগণ আসুন না আমরা সবাই মিলে আল্লাহর গজব যে কোনো সময় আমাদেরকে ধরবে এই জন্য ভয়ে ভীত থাকি রব্বুল আলমিনের ভয় করি যদিও ইমান মানে যেমন ভয় করা তেমন আশাও করা কিন্তু ভয় মুক্ত থাকা নয় ইমান মানে ভয় এবং ভালোবাসা দুইটির সমন্বয় ইমান মানে ভয় আর ভালোবাসা দুইটির সমন্বয় তাই ভয় মুক্ত নয় ভালোবাসায় গদ নয় ভয়ও থাকবে ভালোবাসাও থাকবে তাই কখনো আল্লাহর গজব থেকে নিশ্চিত এটা চিন্তা করব না যারা এমনটা মনে করে আল্লাহর গজব থেকে নিরাপদ তারা কবিরা গুন আলিপ্ত আল্লাহ তাদের সকলকে হেদায়ত ন করুন আমাদেরকে হেদায়ত নি হুনিপালাম আলাইকুম الله وبركاته হেদায়ত পাবেন হেদায়ত পেয়েছে তাদেরকে এই আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় मौलिक नीतिमाल जार्धम बोझा सहज हो जाए इन बुनियादी शिक्षा साधारण उदाहरण प्रति बुधवार प्रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी बांगल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 decide your choice be sad or be happy it's your choice join dr zankin naik Dekhun,